بسم الله الرحمن الرحيم بارون كورناماي ও অসীম দয়ালু আল্লাহর دعا রসুল্লা সলা সহ বিন عليه তিনি বলছেন সেই কাপড় গুলি ছিল সাদা সুতরাং সাদা কাপড়ে মাইয়াত কাফন দেওয়া উত্তম কি বললাম উত্তম অজেবর নয় অর্থাৎ রঙ্গিন কাপড়ে প্রয়োজনে যদি দেখা যায় যে সাদা কাপড় পাচ্ছি না বা এখন কাপড় বাজার থেকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না যা আছে পুরাতন কাপড় সমস্যা নেই কাপড় মিলে যাচ্ছে সাদা কাপড় পর্যাপ্ত ওস্তাহাব সাদা কাপড় ছিল নবী করিম সালআসাল্লামের কাফনে আর আল্লাহর নবী সালামের জন্য তার রব উত্তমটাই চয়ন করেছেন বাছাই করেছেন তার ভাগ্যে জুটিয়েছেন সুতরাং সাদা কাপড় উত্তম আর অন্য একটি হাদিস বাচনিক হাদিস রয়েছে যে তোমাদের মাইয়দের মাফুন দাও কাপড় সাহুলি কাপড় ছিল এই জন্য কাপড়টাকে বলা হয়তো সাহুলি কাপড় যেমন আমরা বলি পাবনার গামছা বা লুঙ্গি শাড়ি অঞ্চলের সাথে টাঙ্গাইলের শাড়ি ইত্যাদি এরকম সাহুলিয়া মেন কুরসুফিন আর সেটা ছিল কুরসুফ মানে কতুন কটনের ছিলাও ছিল নাগড়া পাগড়িও ছিল না ওয়ালা এমামা বা আমা পাগড়িও ছিল না তার নবী করিম সাল্লা সালামের কাফার মধ্যে ছিল না আর কামিজ একটা জামা যে তৈরি হবে শরীর ওপর ভাগে ছিল না তিনটাই বড় লম্বা লম্বা কাপড় ছিল জি হ্যাঁ যেটা সবগুলি কাপড়ের ওপরে হবে তৃতীয় কাপড় থাকবে সেটা আরো বেশি যাতে মাথার দিকে পায়ের দিকে আরো লম্বা হয়ে থাকে যাতে বাঁধা যায় বাঁধন দেওয়া যায় আর বাকি দুটো কাপড় যদি শরীর সমান থাকে ভালো এই কাফনের সম্পর্কে চারটি পরপর হাদিস আছে চারটি হাদিসের তর্জমা সংক্ষেপে করে দি ব্যাখ্যা তারপরে তখন মাসলা মশাই আলোচনা করব দ্বিতীয় হাদিস এই মর্মে আবদুল্লাহ বিন অমার তালা আহমা থেকে বর্ণিত তিনি বলছিলাম আবদুল্লাহ বিন ওবাই যখন মারা গেল আবদুল্লাহ বিন ওবাই এই মোনাফেকদের বড় নেতা ছিল মদিনায় সবচেয়ে বড় মোনাফেকুল মোনাফিক মুনাফেকদের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি এই মুনাফিক হবে যা এই ব্রোহিল রসুল্লাহ তার ছেলে তার ছেলের নাম আবদুল্লাহ ছিল বাপ বেটার নাম আবদুল্লাহ এটা আরবদের মধ্যে হইতো আর এখনো আছে হ্যাঁ আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন ওবাই যেটা পুত্র সেটা ছিল বড় মোনাফিক মোনাফিকদের নেতা। আর প্রিয় খাঁটি মুমিন ছিল যাইব নহু তার ছেলে আসল মানে তার ছেলে আবদুল্লাহ আসল এলা রসুল্লাহ কাছে ফাঁকাল এসে বলো আ তিনি কামি সাক আপনার জামাটা দিন তাকে এই জামাটা দিয়ে দিলেন তার কথা রেখে দিয়ে দিলেন মত আলে বোখারি মুসলিমের হাদিস কেন দিয়েছিলেন এই জামা একটি কারণ হচ্ছে যে এই যুবক যে বাপের জন্য দরখাস্ত করতে আসলো যদিও বাপ মোনাফেক সেই ছেলেটি খুব দিনদার ধার্মিক ছিল খালেস মমিন ছিল তার অন্তর্জয় করার জন্য করার জন্য। সাথী সঙ্গীদের মধ্যে কাউকে কিছু দেওয়া দিয়ে দেওয়া হয়তো থাকার না মনের আশা পূরণ করে দিলেন এটা ভালো জিনিস কোন কোনো ভাষ্যকাররা বলেছেন যে রসুল্লাহামের চাচা আব্বাস যখন বদরের যুদ্ধে বন্দী হয়ে এসেছিলেন পরে মুসল মুসলমান হয়েছিলেন কিন্তু বদরের কৈদিতে কাফের তরফ থেকে এসছেন কাফেরা বাধ্য করেছেন আসতে চাইছিলাম এদেরকে বাধ্য করে নিয়েছে তোরা কেউ যেতে হবে তোরা কেউ যেতে হবে কেন যাবি না অবশ্যই যেতে হবে সুলার তার বন্দী হয়ে গেছে সেই সময় আব্বাস আল্লাহ আনহর শরীরে জামার ব্যবস্থা ছিল না একটা জামা দিয়েছিল যার ফলে অবদানটা আমার উপর থেকে যাক এটা আমি চাই না দুনিয়াতে দিয়ে দি। সে একটা জামা দিয়েছিল আমার চাচাকে তাকে একটা জামা দিয়ে দিই মা তার ছেলে যখন চাইতে এসছে আগে থেকে হয়তো ওই ছেলেকে বলেছে যে তোমার বাবাকে আমি একটা জামা দিয়ে যাক এরকম বলে রেখেছেন যেমন কেউ উত্তম। এমনিও জীবিত অবস্থায় মুসলিমের জন্য সাদা পোশাক উত্তম যে সাদা কাপড় এটা রঙিনের চাইতে উত্তম না কারণ সাদা হচ্ছে তোমাদের সবচাইতে উত্তম পোশাক উত্তম কাপড় তারা এই হাদিস সংকলন করেছেন মোসনাদ আহমদ ইমাম আহমেদ আবু দাউদ নাসাই তো বাদ গেল সেজন্য তিরমেজি আর ইবিনাজা ওয়াস ও তিরমেজি হাদিস থেকে আমি বলেছেন হাদিস আগের হাদিস কারণ সেগুলি তো তিনটা হলো চার নম্বর সম্পর্কে দেখেন বর্ণনা করছেন যে তিনি বলেন এজা কফ তোমাদের কেউ যখন কাফন দেবে আখাহু তার কোন মুসলিম ভাইকে যাকেই কােন আপনি কাফন দিলে কি করবেন তার কাফনটা যেন সুন্দর করে প্রথম কথা নতুন যদি সাদা দিতে পারলে রঙিনবান কাপড় না তাড়াতাড়ি যেহেতু সরে যাবে এটাও নিঃসেদা ছাবার এত দামি কাপড় পঞ্চাশ রিয়াল মিটার কাপড় না সেটা জীবিতদেরকে দেন যে ফায়দা হবে মৃতকে এত দামের কাপড় পাঁচ রিয়াল সাত রিয়াল দশ রিয়াল ঠিক আছে যথেষ্ট মিটারের কাপড় এইরকম কাপড় দেন মধ্যম শ্রেণীর কাপড় কিন্তু ভালো কাপড় দেন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দেন তারপরে কাফনটা দেবেন শরীরটা ভালো করে ঢেকে লম্বা করে দেন যেমনটা বললাম দুটো কাপড়ে আর তারপরে একটা শরীর ঢাকার পরেও আধা আদাত করে বেশি যাতে করে বাঁধা যায় এইরকম লম্বা করে কাপড় এটাও কাফন সুন্দর করার অন্তর্ভুক্ত এ হাদিস এমা মুসলিম রাহমতুল্লাহ আলী সংকলন করেছেন ভাস্সরা বলছেন হাজি তিনটি কাপড় করা উত্তম তাহলে তিনটি কাপড় এটাকে একবার আলোচনা করেছি একটা ফরজ মানে লজ্জায় স্থান করা জীবিত মানুষের জন্য যেটা আল্লাহ বাছাই করে সেটা উত্তমই ছিল এমআ রাহ বলছেন কাপন সম্পর্কে বর্ণিত এই কাফন পয়সা থেকে আসবে কাফন কারিকট করা তার করা ফরজ ফাইনলাম এখন লাহু মালুন যে ব্যক্তি মারা যাচ্ছে তার কোন ধন সম্পদ নেই বিদেশে মারা গেছে দেখা যাচ্ছে ওর কাছে টাকা পয়সা নেই অথবা একেবারে সর্বহারা গরিব মানুষ কিছুই নেই তার কাছে তালাকাপ্তা বিধবা বাপ বেচা আছে বাপের উপর ফরজ আর যদি ছেলে থাকে ছেলের উপর ফরজ ছেলে নাই বাপ মারা গেছে তাহলে ভাইয়ের উপর যেহেতু ভরণ ফরজ সে ভাইয়ের ওপর কাফন দেওয়া ফরজ হ্যাঁ ভাই নেই দাদা আছে বা চাচা আছে চাচার উপর ফরজ চাচা নেই চাচা তো ভাই আছে কথা। কেউ নেই এক মহিলাদের দেশে কাফন কেমন হবে কয়টা হবে বলছেন ভাষ্যকারী ইস্তাহেবু তকর আতে আসো কুতুন নিন মহিলাদের পাঁচ কাপড়ে কাফন দেওয়া মুস্তাহাব মহিলাদের পাঁচটি কাপড়ে शरीर कर जी जेट लम्बा हो लिफाफा दोफाफा कवर दो कई गलो ताहले? পাঁচটি যে মহিলাদের কাফন হবে এই একটি দুইটি হাদিস রয়েছে এর বেশি কোনো হাদিস নেই আর সেই হাদিসগুলি সনদের দিক থেকে দুর্বল যার ফলে এই বিষয়টি একবারে সুনিশ্চিত না যে পাঁচটাই হতে হবে ফোকা আমরা ওই জয়ীফ হাদিসের ভিত্তিতে পাঁচটি কাপড় মুস্তাহাব বলেছেন আর বেঁচে থাকা পুরুষদের চাইতে মহিলাদের শরীর ঢাকার জন্য কাপড় বেশি লাগে যেমন তাদের লাগে লাগে না ঢাকা ঠিক না তো এই জন্য তারা বলছেন জীবিত অবস্থায় যখন বেশি কাপড়ের প্রয়োজন ছিল মহিলার তখন মৃতের পরও ওই হাতিসার ভিত্তি করে পাঁচ কাপড়টাই মোস্তাহাব এই কথা তারা বলেছেন এই মর্মে আমার কাছে ইসাহ আলম আন্তঃুল কিছু আলমারা বলছেন যে মহিলাদেরকে কাফন দিতে হবে পুরুষদের মতো তিন কাপড়ে কারণ সহিদে নেই পাঁচ কাপড় থেকে যে আমি সুরক্ষিত রেখেছি সেটা হচ্ছে তাদের ফি কফ আসবিন পাঁচটি কাপড়ে মহিলাদেরকে কাফন দিতে হবে এর দলিল দলিল টি আপনাদেরকে বর্ণনাকারী মহিলা ঘটনা হচ্ছে সংকলন করার পরে নীরব চুপ আছেন সহিবি রহমতুল্লাহ শুধু হাদিসটিকে হাসান বলেছেন হাসান বলেছেন কেউ কেউ এই ওড়না একটা ছিল এই পাঁচটির মধ্যে হাফিজ রহমতাল এই যে বলগুল মারামের সংখলোক তিনি বলছেন যে হাজেহাদ ইসনাদ এই অতিরিক্ত বাড়তি টা সহি সনদ সহি এই অতিরিক্ত বাড়তির সনদ হচ্ছে সহিফ দুর্বল আলবানীরা জয়ীফ আল মজুয়া জয়ীফ জাল হাদিস সিরিজের বারোতম খন্ড দ্বাদশ খন্ড সাতশো বাউন্ন পৃষ্ঠায় এই হাদিসের হুকুম আলোচনা করেছেন তিনি এই হাদিসের বিষয়স্তুটি সাব্যস্ত নয় শরিয়ের কথা খণ্ড তিনিানব্বই পৃষ্ঠায় বলছেন ও আল্লাহ নাকুল মহিলাদের কাফন সম্পর্কে আমি এই বিষয়ে বলবো হাদিস। প্রমাণিত হয় ফাল আসল তাহলে আসল বিধান হচ্ছে মহিলা পুরুষ শরীয়তের হুকুম আকামে সমান অর্থাৎ পুরুষদেরকে যেমন তিনটি কাপড় তেমনে মহিলাদেরকে তিনটি কাপড় দেবেন সবগুলি না কাফনের ক্ষেত্রে মহিলা পুরুষের পার্থক্য রয়েছে তাহলে পার্থক্য আমরা মানবো না হলে যদি হাদিস প্রমাণিত না হয় তাহলে কোনো জরিণে যে আমাদেরকে মানতে হবে তার মানে তিনিও এই ক্ষেত্রে নিশ্চিত পারছেন না যে হাদিস সহি কথা তো বললাম এইরকম একজন মহাদেশ তিনি মুসনাদে আহমদের গবেষণামূলক যে টিকা লিখেছেন তাতে লিখেছেন যে হাকিম আসাকি আর এমাম জাহাবি বলেছেন তাহলে হাফিজ রহমতুল্লাহ আলি খোদ এই কিতাবের লিখ বলছেন যে এই হাদিসের সনদে কি আছে নহবিন হাকিম সাকাফি আছে সে হচ্ছে মজহুল মানে অচেনা ব্যক্তি যার অবস্থা জানা নেই এই যে আন্নাল মার আতা রাজুল মহিলা হচ্ছে পুরুষের মত ইসলাদ দালিল আল তাফরিক পার্থক্য করার কোন সুসাব্যস্ত দলিল নেই যে মহিলাদের পাঁচ কাপড় আর পুরুষের তিন কাপড় কেউ যদি কোন পরিবেশে কোন সমাজে তিন কাপড় দিয়ে মহিলাদের দাফন করে তাহলে তারা সহিদনুজে আমল করলো জয়ী ফের ওপরে তার আস্থা করল না কোন অসুবিধার বিষয় নাই আল্লাহ নবী করিম সাল আলী যে কাফনের জন্য মোনাফেক একটা জামা দিয়েছিলেন আল্লা পরই জন্য দোয়া করা মোনাফেকের জানাজা পড়া মোনাফেকের কবর কাছে এই মর্মেশ্বরায় তি নম্বর আয়াত ভাস উল্লেখ করেছেন ওয়ালাত আল্লাহ আল্লাহ বলছেন যদি কুফুরি সিরকার মোনাফি কি অন্তরের মোনাফিকি আমলের মোনাফি কি নয় আবার আমলে মানে ওদা খেলাপি করে টাকা হাত বাড়ি টাকা নিয়েছে দেয় নেফিকি ওদের নামাজ পড়বে জানাজা কিন্তু যার আকিদার মোনাফেক নাস্তিক ভিতরে কুফুরি ইসলাম আল্লাহ নিষেধ করেছেন তাদের জানাজার নামাজ পড়তে আল্লাহাদ তাদের মধ্যে যারা মারা গেছে তাদের ওপর নামাজ পড়িও না জানাজার আবাদান কখনো কখনো জানাজা পড়বে না আর তাদের কবরের পাশেও দাঁড়ায় না তাদের কবরের জামা মোবারক হারাম কা মোনাফিকের সাথে মুশ্রিকের সাথে বন্ধুত্ব হারাম হ্যাঁ ভালোবাসা হারাম তো ভালোবাসার ভিত্তিতে যদি জামা দেওয়া হয় তাহলে আপত্তিকর নবী সালকে ভালোবাসার ভিত্তিতে দিয়েছিলেন এটা বন্ধুত্বের ভিত্তিতে নেওয়াল জবাব জবাব হচ্ছে না প্রথম কথা যে আপনার বাপ মাকে আপনি ভালোবাসবেন বাঁচবেন না প্রাকৃতিক ভালোবাসা আপনার ছেলে চোর ডাগাত হয়ে গেলেও মায়া লাগবে ফিরে আসতো আল্লাহ করে ঠিক না একটা ভালোবাসা আছে এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা আর প্রাকৃতিক ভালোবাসার অতিরিক্ত ভালোবাসা ধর্মীয় ভালোবাসা ইমানই ভালোবাসা এটা অসত লোকের জন্য একমাত্র আর তার বাপের জন্যই চাইলো এটা ছিল প্রাকৃতিক ভালোবাসা আর আত্মীয়তার খাতির ভালাই শাহাদ মামাল এটা ভালোবাসা ছিল নবিসামে ভালোবাসা মোটে ছিল নবিসাল্লাহিসাম ছেলে দিনদার ছেলে যখন চাইলো তার আর কথা রেখে দিয়েছিলেন আর যেমনটা বললাম যে হতে পারে যে বদলা দিয়েছিলেন উপকারে মোটামুটি এখানে সম্পর্কে আলোচনা শেষ হয়েছে যদি আপনাদের থাকে তাহলে একটা কথা বলি হাদিস এসছে যে সেটা বুখারিতে রয়েছে মুসলিম রয়েছে যে আব্দুল আব্দুল্লাহ ওবাই উদ খেলাফি কবরহি এই মোনাফে কবরে রেখে দেওয়া হয়েছে আমার বলেন যে কবর থেকে একটু উঠাও তার লাস তারপরে তার জামাটা পরিয়ে দিলেন যে আমার জামাটা একে পরিয়ে দাও অথচ নবী ভালো করে জানতেন যে কখন নাজাদ পাবে না ইন্নাল মোনাফেক আসফালের সর্বনিম্ন স্তরে ওর জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন তারপরে জামা দিয়েছিলেন তো নবী কার্লাম কবর থেকে উঠাইতে বললেন এখন মাটিতে হয়নি কবর রেখে দেওয়া হয়েছে তারপরে জামা দিলেন্ত করেছিল রসুল্লাহ যদি আপনার জামাটা দিতেন আমার বাপ কে কান দেওয়ার জন্য কাদ আউ্বালান প্রথম ওয়াদা করেছে ঠিক আছে দেব কিন্তু দিতে বিলম্ব হয়ে গেছে নবী্লাম আস্তে আস্তে হয়তো কবরে নামিয়ে দেওয়া হয়েছে তখন সেই সময় শাহাদাতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ রব আমাদের সকলকে জন্তুল ফিরদৌস দান করেন সুহান রবসেফামিল্লাহ রবিল দেওয়ার সময় কাপড় খোলা হয় গোসল দেওয়ার পরে যখন শরীর থেকে পানি মুছে দিয়ে তারপরে যে জামাটা ছিল সেই জামাটা খুলে তখন কাফোন জড়িয়ে দিয়ে তখন জামা খোলা হয়েছে আর অন্য অন্যদের পার্থক্যটা যে অন্য হ্যাঁ শরীর খালি গায়ে করে লজ্জা ইস্তান নাভি থেকে হাঁটুর মতো ঢেকে দিয়ে গোসল দেওয়া হবে আল্লাহ আল্লাহ বলতে পারছেন যে তাদের ওখানে সালাম বলবেন কারণ আর বললো আপনি ইন্ত মারা যারা সিরকুপির ওপর মারা গেছে সত্তর বার করে দোয়া করে আল্লাহ বলছেন নবীকে বলছেন ফালাই আল্লাহ মাফ করবেন না পরিত্যক্ত বস্তু থেকে উজুর পানি থেকে তাবার ওকে নেওয়া যায় এই বিষয়টা গত সপ্তাহের জন্য আলোচনা করেছিলাম এই হাদিসের হাতে ওটা ঠিক আছে কিন্তু যখন আবার আবার যখন আবদুল মোনাফেক মারা যায় তখন নবিক্লাম তাকে জামা দিয়েছেন ইমানুক তারা আবু তালেবকে দিস না তবে আবু তালেব হালকা আজাব হবে আনা আমার সুপারেশ যদি না হইতো তো জাহান্নামের একবার নিম্ন স্তরে থাকতো আবু তালেবের আজাব হালকা করার ক্ষেত্রে আল্লাহ অমুক অমুক ব্যক্তির ওসিলাই আমার গোনা খাতা মাফ করে দাও বা আমার মনের আশা পূরণ করো তাহলে এটা হারাম বেদাতি কাজ করলো ইসলাম থেকে খারিজ হয় না বোঝা গেছে তাহলে বেদাতি গোনাগার অন্যান্য ফাশেক চোদ্দাকারদের মতো গোনাগার যে হলিয়া উলিয়া দিতে পারে সুতরাং খাজা বাবার কাছে চাই শাহজালের কাছে আঠরিটি গিয়ে চাই তাহলে তারা মুশরেক তাদের জন্য কখনো দোয়া করা যাবে না আর সারা জীবন ধরে দোয়া করলে আল্লাহ শুনবেন না কারণ যারা কুপুরী শিরকের অবস্থায় মারা আল্লাহ কখনো করবেন না তাদেরকে